السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى اله وصحبه وسلم تسلیما كثيرا আম্মাবাদ সম্মানিত দেনী ভাদৃমণ্ডলী আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা এবং পিয়নবী সাল আলী সাল্লামের ওপর সালাহাত সালামের পর আজ শনিবার পাঁচই জিলকাদ চোদ্দোশো তেতাল্লিশ মোতাবেক চৌথা জুন আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজে সালাফের কতিপয় মূলনীতির পর্ব চার आजकल विषय वस्तु हे सलाफर मनहजर वर्शे एक गुरुत्वपूर्ण मूल नीति हजे तौहि प्रति सब चेती बुरुत्व आरोप कर रसल्लाह सल्लाह सल्लम जा शीखिए तरपो करानी करीमर जो दाव प्रथम शुरू तौहिद्ला एकत्र्लाह अल्लाह छाड़ा को सत्य উপাস নেই যা স্পষ্ট নী কে রিম দ্বারা এবং রসোর সাল্লামের সারা জীবনের সেই তার দাওয়াতি যে কার্যক্রম তা দ্বারা এবং রসুল্লাহ বহু হাদিস দ্বারা আর এর ওপরে প্রতিষ্ঠিত ছিলেন সালাফগণ অর্থাৎ সাহাবাই কেরাম রদি আল্লাহ তালিয়া নহম তাবেইন রাহে মহম্মুল্লাহ তালা তবা তাবেইন রাহে মহম্মল্লাহ জামিয়ান এবং তার তাদের যারা ধারাবাহিকভাবে নির্ভেজাল অনুসারী যুগে যুগে তাদের আদর্শ স্পষ্ট যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তৌহিদকে যারা তৌহিদ আল্লাহর একত্বকে বেশি গুরুত্ব দেয় নেয় আর তৌহিদের দুটো দিক রয়েছে একটি হচ্ছে ইতিবাচক আরেকটি হচ্ছে নেতিবাচক नेतिवाचक हे एक आल्ला इबादत करते ने वाचक हम आल्ला छाड़ा कारो इबादत करा चलो ना ललाहा आगे ना करते बिल्क के सरके कुरी के ना करते नास्तिकता के बहुत बद के दरगाह चल सामने झुका के आल्ला चलवर का चावा के আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবানি করা সেজদা করা ইত্যাদি যতগুলি শিল্পের ধরন রয়েছে ছোট শিল্প বড়ো শিল্প সবগুলিকে না করতে হবে মুছে ফেলতে হবে আল্লাহর জমিনে এক আল্লাহর এবাদত হবে আর কারো হবে না নেতিবাচক হচ্ছে বাতিলকে না করা সময় এক ফরবী তাগুত আল্লাহ করার বলছেন আগে বাতিলকে তাগুতকে অস্বীকার করা শিরকে যত রকমের শির রয়েছে অস্বীকার করা অমান্য করা বাতিল মনে করা বাতিল ঘোষণা করা ওই উমে মিল্লা আর আল্লাহর প্রতি মান নিয়ে আসবে পজিটিভ তো এই দুটো দিক যদি থাকে তাহলে তো আর দুটোর একটা থাকলে তো নয় এক আল্লাহর এবাদত করি যে যথেষ্ট না আর কারো করি নে এটা অহিত এক আল্লাহর এবাদত করি আর কারো করি নে আল্লাহর এবাদত মসজিদে আসলে মাজার পুজারিও করে হজ পড়ে আল্লাহর জন্য তাই না রোজা রাখে কার জন্য আল্লাহর জন্য হজ করে মক্কা মোদিনে কার জন্য জাকাত দেয় কার জন্য আল্লাহর জন্য তাই না কিন্তু বহু এবাদত আল্লাহ সহার জন্য করে মোদিনা আসার পরে নবিসের কাছে চায় তাই না বাকিতে ওহুদে এছাড়া বিভিন্ন মাজারে গেলে আল্লা ছাড়া অন্যের কাছে চাই অন্যকে চেষ্টা করে অন্যের জন্য জবাই করে কোরবানি সময়ের কোরবানি আল্লাহর জন্য আর ওর জবাই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য এটা তহিদ নয় এটা হচ্ছে শিরকি জীবন শিরকি জীবন এর কোনো মূল্য নেই নিজেই ধ্বংস করে দিচ্ছে নিজের ইমান আমলকে সুতরাং করন সন্ন্যার যে শিক্ষা এবং সালাফেসালহীন সাহাবাইকরাম তাবেহিন তাবা তাবেহিন রিয়াল্লাহ তালাইন তাদের শিক্ষা হচ্ছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার শিক্ষা তা হচ্ছে সর্বপ্রথম শিক্ষা সবচেয়ে বড় বড়ো শিক্ষা এবং সবচেয়ে বেশি যে শিক্ষার গুরুত্ব দিয়েছেন যে আদর্শ তা হচ্ছে তৌহিদের গুরুত্ব দিতে হবে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা সেখান থেকে শুরু করতে হবে যে কোনো একটা লোক আপনার সামনে আসুক তার মধ্যে মেলা পাপ দেখছেন মাথা থেকে পা পর্যন্ত তার টাকা নিচে কাপড় হ্যাঁ তার দাঁড়িয়ে নেই তার মোছ আছে একেবারে বন হ্যাঁ তারপরে যতগুলি পাপ দেখতে পারেন হ্যাঁ ধূমপান করছে মদ খাচ্ছে কেউ ব্যবচারে ডুবি আছে বিভিন্ন রকমের পাপে ডুবি আছে বিভিন্ন রকমের পাপের ডুবি আছে সমাজে সব রকম পাপ আছে আছে না নেই কেন মদি মদের কারবার চলে না মদের লাইসেন্স দেওয়া হয় না হচ্ছে না হচ্ছে না পতিতলায় বেশি লাইসেন্স দেওয়া হচ্ছে না হচ্ছে না এখানে আর মাজারও চলছে পুরো দমে মাজারে মাজার পূজাও চলছে ঠিক কিনা আমাদের সে এক শ্রেণীর লোকের আছেই যারা ইসলামপন্থী নিজেদেরকে বলিও অথবা তাদেরকে মনে করা ইসলামিক দলের লোক সংগঠনের লোক তারা সরকারি মদের লাইসেন্স আর বেশ সেখানে লাইসেন্সের বিরুদ্ধে বলে কিন্তু মাজারের বিরুদ্ধে তাদের কোনো কার্যক্রম পাবেন না সিরকি কুপুরের বিরুদ্ধে যে সিরগুলো মুসলিমরা করছে ওগুলোর বিরুদ্ধে কিছু পাবেন না কিছু পাবেন না এটা তহিদ নয় এটা সালাফদের আদর্শ নয় রোগ মেলা আছে দেশে সমাজে এবং পরিবারেও আর ব্যক্তিত্বও কিন্তু আগে শুরু করতে হবে কি দিয়ে তহিদ দিয়ে শুরু করতে হবে একটা লোক বেনামাজি রোজাও রাখে না জাকাতো দেয় না হজও করে না মেলা পাপ করছে আর তার সেরকি আকিদা আছে ইসলামের তহিদের কোনো জ্ঞান নেই আগে কোনখান থেকে শুরু করবেন তা ওহিদ থেকে শুরু করবেন হ্যাঁ রাহি এর সঠিক অর্থ বুঝাবেন এর শর্ত বুঝাবেন এর যে রোকনগুলি রয়েছে তা স্পষ্ট করবেন এর দাবিগুলো কি রয়েছে তা বুঝাবেন এর দাবি কী লাই আহিলার যদি কোনো দাবি না থাকতো শুধু মৌখিক বিষয় পাঠ করার তো মক্কার পাঠ করতে অসুবিধা আছে একটু অসে ইসলামে আর তাকে যদি বলা তোমাকে কোনো কিছু পরিবর্তন তুমি যা শুধু লাই আহিলা পড়ে না তাহলে অসুবিধাটা কি তার কোন অসুবিধা আছে যা আছে তাই থাকলাম যা করছি তাই করতে থাকলাম জীবনে কোন রকম পরিবর্তন নিয়ে আসলাম না আকিদায় বিশ্বাসে শুধু লাই আহিল্লাহ মন্ত্র কোন মূল্য নেই এক পয়সার মূল্য নেই কিন্তু আরবরা যেহেতু তাদের মাতৃভাষায় কোরআজল হয়েছে ক্যালেমা তাদের মাতৃভাষায় মক্কা মুর্শেকদের তারা ভালোভাবে বুঝত যে নবী সাল শুধু মন্ত্র পাঠ করা চাইছেন না লা নাহ্লা আগে না এই যে তিনশো ষাটটা মূর্তি খাবার চারিদিকে আর ঘরে ঘরে শত শত মূর্তি মূর্তির অভাব নেই যেখানে সেখানে মূর্তি আর মূর্তি মূর্তি পূজা মক্কায় এটাকে নিজের হাতে ভেঙে চোরমার করে দিতে হবে এক আল্লাহরে বাদত করতে হবে এই কথাই শিখাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সালাম আহিল্লা দিয়ে সেই জন্য বলছে এইটা হবে না তুমি রাজত্ব চাও রাজত্ব দেবো তুমি সুন্দরী রমণী চাও বিয়ে দিয়ে দেবো কাকে তুমি চয়েস করছো দেখো কোন পরিবারে বিয়ে করবে বলিস তো বলেনি তা প্রথম যে গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ज तौहि अलमार बोले सब चाहते बड़ो फरज और सर्वप्रथम फरज सर्वप्रथम फरज इसलमर और सब चाहे बड़ फरज हौहिद अल्लाहर एकत्री लर्थ जाना तार जोगुलि दिखू आगे बोल से जान पालन वास्तवय करा तो करते তৌহিদের গুরুত্ব দিতে হবে এটি হচ্ছে মূলনীতি গুরুত্ব দিতে হবে একটি জীবনে ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে দাওয়াতের ক্ষেত্রে এলেই হে এবং তহীদের দাওয়াত দিতে হবে আহ কুল্লে সর্ব অবস্থায় অনুকূল প্রতিকূল অবস্থা আপনার ফেমারি অবস্থা সমাজ পরিবার না আপনার উল্টো সব অবস্থায় তৌহিদের দাওয়া দিতে হবে ধরেন আপনি আপনার গ্রামে যাচ্ছেন আপনার সমাজ আছে একটা গ্রামে আপনার পরিবার আছে বলি তাহলে একটি কথা শুনবে না পীর পূজা করতে নিষেধ করি একটি কথা শুনবে না কিন্তু যদি বলি তোমরা জোয়া খেলিও না তাস না মদ না ব্যবচার করিও না তোমরা বেহায় বেপর এগুলোর খুব ভালো কথা তো বলছে ভালো কথা বলছে কিন্তু যদি বলে এটা শেরিকটা বেদাত এটা না করতে হবে এটা করতে করা চলবে না এটা ছাড়তে হবে না তাহলে অনেকে বিরোধী হয়ে যাবে প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে সব অবস্থায় আপনাকে তহিদের দাওয়াতকে এক নম্বরে রাখতে হবে এটা হচ্ছে সালাফদের আদর্শ কিন্তু অন্যদের আদর্শ ওদের তবলিজ ভাইদের আদর্শ শোনেন তাদের আদর্শ কি ফাজাইল বলতে হবে হ্যাঁ রাজাইল বলতে হবে না ফাজাইল মানে হচ্ছে যেগুলো ফজিলত এই তসবি করেন এত নাকি এইটা করেন এত নেকি এই লক্ষ নেকি তো কটি নেকি তো এত নেকি হ্যাঁ এই করলে এই সব এই করলেই সব এক পাবেন অসুবিধা নেই এগুলোতে ঘৃণা ছড়াবে না তাদের ভাষায় কিন্তু রাত হলে কাউকে ধারা দেওয়া যাবে না এগুলো সেরকি আঁকি দেয় অলক্ষিক লক্ষণ সেরকি আঁকি দে বলছে ঘৃণা ছড়াবে এগুলো রাজাইল মানে নোংরামি সমাজের আঁকি দেয় আমল লাখালাখা নোংরামি জি মানুষকে যদি পজিটিভ করতে বলেন তো সবাই কিন্তু পছন্দ করবে না আপনার যদি বলি যে রাত্রে গিয়ে করবেন রাগ করবেন কিন্তু যাদের টাকানার নিচে কাপড় আছে আলহামদুলিল্লাহ প্রায় নেই কারণ যারা নিয়মিত সেন্টারে আসছেন অনেক ভালো অন্যদের চাইতে অনেকগুলি ভালো আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যে যদি বলি যে না আপনার এই হারাম কাপড় যার নাম নিয়ে যাবে আপনি কাটেন তা কিছু না বললেও খারাপ লাগবে না লাগবে না কারণ আপনার ভুল ধারা হয়ে গেল কিন্তু না এই ফর্মুলা তো বলি ফর্মুলা আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে মানুষকে ঠিক করলে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে হইতে হবে কি করে ঠিক করবেন প্রশাসন হাতে নাইতে হলে ক্ষমতা লাগবে দাদা বাজার গেছে এটাও মজা লাগে আবার কারণ সবাই চাই ক্ষমতায় থাকতে সবাই চাই হাকেম হইতে কেউ মাহকুম হতে চাই না সবাই হুকুম করতে চাই হুকুম কারো শুনতে চাই না কষ্ট লাগে বুঝছেন না আপনি হুকুম করতে মজা লাগবে প্রত্যেককে আমাকে আপনাকে কিন্তু আপনাকে যদি হুকুম করে যখন অফিসে যাচ্ছেন তাল রোহ যাও আসো এই কাজ করো এই কাজ কর বিরক্ত হয়ে যান কিন্তু কিন্তু আপনি এরকম হুকুম রাত দিন করছেন আপনাকে মজা লাগছে যে আমার অর্ডার চলছে তাই না সবাই ক্ষমতা পছন্দ করে এটা মানুষের নেচার যার ফলে আর এক দল কি করেছে এখবানি জামাতিরা ওরা বলছে না রাষ্ট্রীয় ক্ষমতা ওইটাও ইন্টারেস্টেড খুব মজার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে এ কামতির দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা এত বলছেন খুব পছন্দ লাগলো জামাতিদের তখন ওই জামাতি সব ভিড়ে গেল বোঝা গেছে এখুয়ানি দলে ভিড়ে গেল আন্দোলন করা শুরু করলো আল্লাহ হেফাজত এগুলো নবীর রসুলের দাওয়াত আল্লাহ হবে একমাত্র আল্লাহর ঘর খানা খাবার কোথাও তো হবে না কোনো মাজার হবে না কারো কবর হবে না চাইবেন না একমাত্র আল্লাহর কাছে কারো কাছে চাওয়া যাবে না ইয়া আলী গোস ইয়া খাজা কারো কাছে চাওয়া যাবে বড় শিব সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তহিদের যে কোনো অবস্থায় একটি হাদিস প্রথম বলি মজবিনে জব্লাহাল থেকে তিনি বলছেন যে নবী করিম সাহাটাকে একবার বললেন্লামের সাথে মহ ছিলেন বরং একই বাহনের পেছনে বসেছিলেন বললেন বান্দা আল্লাহর কাছ থেকে কি পাই আর আল্লাহ বান্দার কাছ থেকে কি পায় কি হক অধিকার আল্লাহ হক ভাবলেন যে কি বলবেন না বলবেন আমি এমনি এটা ঢেল ছুড়ে দিলাম ঝেড়ে দিলাম উত্তর এইরকম কাজ করতেন না সাহাবিরা আল্লাহ বেশি জানেন এবং তার কাছে হাক আলাদ আল্লাহ আল্লাহর অধিকার হচ্ছে বান্দার উপর আল্লাহ এবাদত করবি তার সাথে কাউকে কোনো কিছু शरीक कर हक कारोर बने जो सृष्टिर बुदू मुस्लिम बान्धा न मुस्लिम बान्धा हम सत् बंदा আর কাফের বান্দা হচ্ছে অবাধ্য বান্দা অনগত আর অবাধ্য পার্থ যখন এই হক আদায় করে দিবেন তো আপনার আমার বান্দার আল্লাহর হক আছে যখন এই হক আদায় করেন তখন হক হবে সেটা কি বলছেন কোন সিরিক নেই সেরিক যদি বড় সিরিখ করে চিরকাল জাহান নামে থাকতে হবে বিনা শিরকে যদি মরতে পারে শিরক মুক্ত হয়ে যদি মারা যেতে পারে তাহলে আল্লাহ আজাব শাস্তি দেবেন না মানে সাফাতে ইত্যাদি ইত্যাদি আহ মাফ করবেন কারো অন্তরে সততা ছিল বারবার তিরস্কার করেছে কিন্তু বাঁচতে পারিনি বারবার চেষ্টা করতো তারপরে ওর অন্তর ভালো ছিল এটাও আল্লাহ দেখেন ভেলা দিক আল্লাহ রব আলের দৃষ্টিতে রয়েছে বান্দার মোত্তফর বখারি মুসলিম থেকে স্পষ্ট প্রমাণ হয় যে তৌহিদ হচ্ছে আল্লাহর হক তৌহদ হচ্ছে আল্লাহর হক সবচেয়ে বড় হক এক আল্লাহ এবাদত ছাড়ার কারো করব না এটা ঠিক রেখে বাকি এবাদত বন্ধুগুলি ওর ভিত্তিতে এটা স্পষ্ট প্রমাণ করে যে তৌহিদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া ফরজ शिक्षार क्षेत्र पठन पाठन क्षेत्र जब निजे शिखबें निजे ऐले मेवार परिजन को शिखा अन्न जदी के शिखा इलम तौहि एलम आगे हासिल करते तवीद एलेम आगे दीते एलम दी एलम जो हलो तक तौहि वास्तवयन आगे करते निजे जीवने परिवार समाज तरह दावाते इत्यादि আরেকটি হাদিসটি কিন্তু আর এই হাদিসের ঘটনায় আসল ব্যক্তিত্ব হচ্ছেন মহাদ রাজি আল্লাহ তাল্লাহন তাকে যখন এমন দেশে পাঠালেন এমন দেশে গভর্নর করে পাঠালেন সেহী হাদিস রয়েছে সহি মুসলিম রয়েছে কয়েক জায়গায় এই আছে এত গুরুত্বপূর্ণ হাদিস তখন বললেন যে হেমত তাতি কমান মিন আহলিল কেতাব তুমি এমন এক জাতির কাছে যাচ্ছো যারা আহলি কিতাবিরা বাস করত সেখানে খ্রিস্টান হয়তো ছিল কিন্তু প্রসিদ্ধ ছিল যে এমন দেশে প্রাচীন যুগে ইহুদি ছিল এখন অল্প এহুদি আছে কিন্তু যারা রাখ তো তুমি এমন এক জায়গায় যাচ্ছো যাদের কাছে কিছু জ্ঞান আছে নবীর রসুল সম্পর্কে কারণ তারা ইহুদ আহলি কিতাব রোজা রাখো দাওয়াত হজ করে চলো প্রথম দাওয়াত তোমরা চরিত্র গঠন করো প্রথম দাওয়াত তোমরা তোমরা ব্যাবিচার ছাড় তো তোমরা অশ্লতা ছাড়ো ইত্যাদি না না না কিসের দাওয়াত প্রথম দাওয়াত হবে কয়েকটি শব্দ রয়েছে একটি শব্দ সহি শিখবে নিজে শিখাবে যারা আশেপাশে আসে যাদেরকে শিখাতে পারছে এবং শিখার পরে কি করবে নিজে বাস্তবায়ন করবে তারপরে অন্যদেরকে সেদিকে দাওয়াত দেবে কাছে থেকে শুরু করবে পাঠালেন কাল উদ ওয়া প্রথম দাওয়াত দেবে লাইল সাক্ষ্য প্রধান তারা লা লাইাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই সেটাই তৌহদ সেটাই হচ্ছে তহিদ এই কথার দিকে দাওয়াত যদি সেটা মেনে নাই আল্লাহ তহিদ মেনে নিল আমরা শিরিপ করবো না মূর্তি পূজা করবো না দরগা দুর্গা পূজা করবো না কিছু করব না তখন তাদেরকে কি বলতে বললেন তোমাদের ওপর দিন রাতে পাঁচক তো সলাদ ফরজ সেইটা যদি মেনে নাই তখন বলো যে তোমাদের ধন সম্পদে জাকাত ফরজ এইভাবে তাহলে পাবে অথচ মক্কার কাফের রাজকোনাপ আপনি চিন্তা করতে পারবেন প্রায় সবগুলি পাপে ডুবেছিল মদ ক্ষেত্র জেনাব্যা বিচারে ডুবেছিল হ্যাঁ খুন করা এমন এমনকি নিজের ছেলে মেয়েদেরকে দারিদ্র ভাই খুন করে দেওয়ার বিশেষ করে মেয়ে সন্তান কন্যা সন্তান হলে তো খুন করা এগুলো ছিল তারপরে কথা বলে আগে খুন করিও না তো করিও না তো মদ খেয়েও না এগুলো শিক্ষা দেওয়া হয়নি কি করা হয়েছে তহিত প্রতিষ্ঠা করো তহলো তাতেই সফলতা রয়েছে বাকিগুলো তখন তারপরে তারপরে নবী চন্দ্র শেষ দাওয়াতে একবার শেষ সময় বা হোক কেন ইমসাদের নবীর কবর গুলিকে তারা সেজদার স্থানে কবর এ শেষদা করেছে কবর পূজা করেছে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এই আদর্শকে কে বহাল রেখেছেন এর উপরে প্রতিষ্ঠিত থেকেছেন খোলাফের রাশেদ প্রথম খালিফা খালিফা তো রসৌলিল্লাহ সিদ্দিক রাজি আল্লাহ তারপরে দ্বিতীয় খালিফা রাজি আল্লাহ তারপরে তৃতীয় খলিফা উসমান এইভাবে এমনকি তারপর বনু মাইয়াদের যুগে যে কোনো জায়গায় গিয়েছেন নতুন এলাকায় গেছেন বিজয়ের জন্য প্রথম কিসে দাওয়াত দিচ্ছেন তহিদের আগে দাওত দিয়েছেন শির্ক ছাড়া এক আল্লাহর এবদ হয় তারপর অন্য অন্য শিক্ষা এটাই ছিল সালাফদের আদর্শ সুতরাং সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে দাওয়া শুরু করতে হবে আপনার ঘরে গিয়ে প্রথম যা আছে সিরিপুলি সম্পর্কে সতর্ক করতে এটা সিরি ওটা জানে না যেগুলো সিরিপ মনে করে যে হিন্দু সিরিপ করে আমরা তো মূর্তি পূজা করিনি কি বলে তারা মজার পূজা যারা করে পীর পূজা করে তার কি বলে আমার তো হিন্দুদের মতো মূর্তি পূজা করিনি আমরা দের শ্রদ্ধা করছে তাজিম করছে ওলিয়া উলিয়া नामकुफरी जो दुनिया क्षेत्र क्यों करते चोर लक्षण ट्रेने सफर कर खिटर जमा चा दीवार कफी दीजिए खावस्कर सब नहीं जाएक् चोर लक्षण আর ধর্মীয় ক্ষেত্রে যদি অতি ভক্তি দেখেন আল্লাহর আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে আল্লাহ বন্টন করে দিয়েছেন এখন খাঁজা বাবার কাছে আটরস বাবার কাছে যারা যায় খালি হাতে ফিরে আসে অতি ভক্তি হচ্ছে বেদাতির লক্ষণ মুশ্রেকদের লক্ষণ আল্লাহ হেফাজত করেন এই সব শির বেদাত থেকে খাইবারের যুদ্ধের সময় ওটাও মনে রাখেন আগামী দিনে এমন ব্যক্তিকে পাঠাবো যাকে আল্লাহ ভালোবাসেন আর যে আল্লাহকে বেশি ভাবছে রসুল কে ভালোবাসে তাই না আর তার হাতে আল্লাহ বিজয় দিবেন ভবিষ্যৎ বাণী করে দিলেন সন্ধ্যাবেলা আর তারপরে আলী রাজা খুঁজে পাচ্ছেন অসুস্থ ছিলেন ডাকা তারপরে তাকে পাঠালেন কিন্তু তাকে গিয়ে বললেন যে দেখো আল্লাহাদ ধীরে ধীরে তুমি যাবে তাড়াহাড়া করবে না আসতে ধীরে তান উঠানে গিয়ে ওদের ওদের অবতরণ এলাকায় তারপরে যুদ্ধ শুরু করে দিলে এসেছে যুদ্ধ শুরু একবার আক্রমণ শুরু হানা দেওয়া না কি করবে সোম্মাদ ইসলামের দিকে আহ্বান করো আর ইসলামের প্রথম হচ্ছে প্রথম ক্যালেমা হচ্ছে ইসলামের পাঁচটি যে রোকন তার হচ্ছে লাখান করা সাক্ষ্য প্রদান করা আর ইমানের প্রথম হচ্ছে ইমান এর প্রথম রকুন আর ইসলামের প্রথম রোকন হচ্ছে আসাদ আল্লাহ ইসাদসুল্লাহ যেটা জবান ইসলামের যে পাঁচটি রোকন তার সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক জীবনের আমলের সাথে আর ইমানের যেরকমগুলি রয়েছে সেগুলি সম্পর্ক হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস ইমান বিল্লা ও কতবি কৃতাব সমূহের প্রতি বিশ্বাস রসুলি রসুলগানের প্রতি বিশ্বাস ওলিয়া অমিল আখের পরকার প্রতি বিশ্বাস ওয়াল কাদের খাইয়ের রেহি ভালো মন্দ তক দিয়ে অসার ভালো মন্দ তগদির প্রতি বিশ্বাস দেখেন সবগুলি সম্পর্ক হচ্ছে ভিতরে কলক হৃদয়ের সাথে ঠিক আমরা যে শিখাচ্ছি প্রথম দাওয়াতের শিক্ষা দিতে হবে তহিদের শিক্ষা দিতে হবে তহিদ কত প্রকার কি কি তহিদের পরিপন্থী কি সিরক সীরক কত প্রকার বড় সিরক ছোট সিরক আবার সেটা গোপনীয় হইতে পারে প্রকাশ্য হইতে পারে আর তারপরে সির্কের ভয়াবহতা আর তারপরে সির্কের অপরাধ সির্কের শাস্তি দুনিয়া আখেরাতে ইত্যাদি সির্ক সম্পর্কে মানুষকে জ্ঞাত করা আর তহিদ সম্পর্কে জ্ঞাত করা জানিয়ে দিলেন নিজে আমল করছেন অন্যদেরকে আমল করতে বললেন জানলে আমল করো তৌহিদের বাস্তবায়ন করো তারপরে অন্যদেরকে তখন দূরে যতদূর পারবেন দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন তহিদের এটি হচ্ছে সালাহ আদর্শ এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ সাল্লাম আলিয়ানা মোহাম্মদ ওলা ওসাহি আজমাই